وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له আমরা গত সপ্তাহে থেমেছিলাম হদায় বিহার সন্ধি শেষ করে রসুল তৈরি পৌঁছে গিয়েছেন এবং তারপর ছোট কিছু ঘটনা হয় এরপরে ওই সন্ধির ভিতরে যে কথা ছিল একটা চুক্তি একটা ধারা ছিল যে যদি মক্কা থেকে কেউ ইসলাম কবুল করে হিজরত করে পালিয়ে আসে মদিনায় তাহলে মোদিনার লোকদেরকে বাধ্য করা হবে তাকে আবার মক্কায় পাঠিয়ে দিতে মনে আছে তো এই ছিল চুক্তি এই চুক্তির কারণে আবু জন্দালের ঘটনা যেটা ঘটলো তার বাবা তাকে নিয়ে গেল এরকম নির্যাতিত ছিলেন তারা কেউ কেউ সেগুলো দিয়ে আজকে আলোচনা শুরু হচ্ছে তার মধ্যে একজন হচ্ছেন আবু বাসির রাহু আনহু ওনার পুরো নাম হচ্ছে ওতবা আসিদ আকাফি ওনার কুনিয়া ছিল আবু বাসির তিনি থেকে কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং এসেছেন ওনাকে মক্কায় তারা দিন আটকে রেখেছিল তারা খবর যখন পেল তখন তারা আখনাস ইবনে সোরাই তাদের এক লিডার কিতাব একটা চিঠি লিখলো নবী করিম কাছে যে আবু বাসির আমাদের এখান থেকে পালিয়ে গেছে আ তাকে আপনি পাঠিয়ে দিন আমাদের চুক্তির শর্ত অনুযায়ী এবং পাঠালো যার মাধ্যমে সে হচ্ছে বনি আমের গোত্রের একটি লোক তার সঙ্গে তার কৃতদাস সহ দুইজনকে এ দায়িত্ব দিয়ে চিঠি দিয়ে পাঠালো মদিনায় দুইজনের মদিনায় এসে পৌঁছলেন এবং নবী করিম সাল্লামের কাছে বললেন যে এই আবু বছর চলে এসেছে আমাদের একজন লিডার চিঠি দিয়েছেন আপনাকে তাকে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা দুইজন নিতে এসেছি সাল আলী সাল্লাম কি করবেন সাহাবিকে বুঝাই শুনে পার করে দিলেন যে আমি চুক্তি করেছি আমাকে চুক্তির সন্ধি রক্ষা করতে হবে তোমরা যাও তুমি চলে যাও কিছু করার না আল্লাহ তোমাকে খায়ের করুন দোয়া করে দিলেন দুইজনে নিয়ে ওনাকে নিয়ে চলে আসছে মক্কার দিকে আসার রাস্তা ছিল কিন্তু জুল হলাইফের পাশে দিয়ে যেটা মদিনা থেকে তাই না এখন মসজিদ আছে নিতে এসেছেন তারা সেখানে একটু খাওয়া দাওয়া করছে তো আবু বসির দেখলেন যে একটু সুযোগ কিভাবে নিতে পারি আমি আমার মুক্তি নিশ্চিত করতে হবে তো তিনি আমির গোত্রের যে লোকটা তাকে বললেন এত সুন্দর তর বাড়িটা খুবই সুন্দর লাগছে তো কোথা থেকে পাইছো এরা থেকে কিনছ খুব চমৎকার তর বাড়ি তো তারপরে সে তো এখন বলল। যে এটা কত জায়গা থেকে কিনছি এর কত ফজিল্লাহ তাকে বের করে দেখালো দেখ এত সুন্দর ইন্দুন নাইস একটা তরবারি আমার লাকার জর্রত্ত বিহি সুমনা জরর এটাকে কয়েকবার আমি ট্রাই করে দেখেছি এক্সপেরিয়েন্স করেছি খুব ভালো অ্যাকশন করে আবু বসির বললেন আরে নিজে দেখি তার কল্লা খালাস এখন যেই তাকে উড়িয়ে দিলেন তার অবস্থা কাহিল এখন কৃত দাস যে আছে তার সঙ্গে সহচর হিসাবে এসেছে সে এখন এই যে দৌড়ে দৌড় নিয়ে এখন মক্কা দিকে দৌড়লে তো এখানে কয়েক কয়েকশো মাইল এখন মদিনাগের দিকে দৌড় দিলেন এর হাত থেকে বাঁচার জন্য যে লোকেরা তাকে বাঁচায় আর কি দৌড়তে দৌড়তে এমন দৌড়তে দৌড়তে হাফিজের মসজিদের নাও দিকে ঢুকে গেল আর থামা থামে নাই জুল হোলাই ভাতে গিয়ে মসজিদে নবিকদ্র হবে বেশ কয়েক মাইল পাঁচ সাত মাইল বা সাত আট মাইল হয়ে যেতে পারে এ এক দৌড়ের উপরে ছিল এইভাবে হাঁপাতে হাফাতে যখন মসজিদের ভিতরে ঢুকেছে তা তো মনে হচ্ছে তার জীবন নির্দেশ ঘটনা কি তো নবী করিম সালাম বলল কুতিলা কুতি লাহেবি ওয়া ইমাগুল আমার সঙ্গীত শেষ করে দিছে আমার শেষ করে দিব আমার পিছন দিয়ে আবু বসির দৌড়িয়ে আসছেন তিনি এখন বললেন আবু বসির ইয়া আপনি আপনার সন্ধির চুক্তি কমপ্লিট করেছেন আল্লাহর কাছে আপনি আর হবেন না আপনি ফরদ দিয়েছেন আমি কি অ্যাকশন করেছি এটা দায়িত্ব আমাকে দেন আপনার দায়িত্বশীল ফেরত আপনি আল্লাহ আবেদন সে করল এখন নবী করি ইম সাল্লাম বললেন মিস আর তিনি এখন বলেন সাহাবাদীকে লক্ষ্য করে যে এই বেসারার মায়ের অবস্থা কাহিল তাকে কেউ কি আসে যে তাকে কিছু হেল্প করবে তার মানে হচ্ছে যে কেউ তাকে দিকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিক যাতে করে ওরা আবার এসে আমার কাছে দাবি করার সুযোগ না পায় অন্য কোনো দিকে তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাক আমার কাছে জিজ্ঞাসা করলে তারা পেছন দিক থেকে আবার লোক পাঠালে তো আমি তাকে বাধ্য হবো ফেরত দিতে তো এখন এটা শোনার পরে আবু বসির বুঝলেন যে মদিনায় থাকলে ওরা আবার আসলে রসুল আবার দিবেন এখন তাকে নিয়ে বাঁচতে হবে তো সে পট করে মদিনা থেকে ভাগলেন তিনি ভেগে সিফাল বাহার এলাকায় চলে গেলেন যেটা রাজা হ্যা হ্যা সিফাল বাহার আহ লোহিত সাগরের তীরে মদিনা থেকে একটু দূরে যেখান দিয়ে মাক্কা থেকে সেরিয়াতে তারা যখন যায় ব্যবসা বাণিজ্যের কাফেলা ওর পাশেই ছোটখাটো একটু থাকার জায়গা আছে ওখানে গিয়ে তিনি অবস্থান নিলেন মদিনা থেকে পালিয়ে চলে গেলেন এর কিছু দিনের মাথায় আবার ওই যে আবু জমদালের কথা মনে আছে তার বাবা সোহাইল সন্ধি চুক্তি করতে আসছিলেন আর ছেলে মক্কা থেকে দৌড়ে ভেঙে আসছিলেন কিন্তু সোহাইল বললো যে তোমার মোহাম্মদ এখনই তোমার চুক্তির পরীক্ষা পাশ করতে হবে তাকে ফেরত দিতে হবে তাকে আবার জোর করে ফেরত নিয়ে গেল এবং আবু জন্দাল অনেক কাঁদলেন হে মুসলমানরা আমাকে আবার কাফেদের হাতে দিবা আমাকে নির্যাতন করবে আমার দিন তো হারিয়ে ইমানও হারাতে পারি তারপরে রসুরুল্লাহ বলেছিলেন যাও আল্লাহ তোমার জন্য হয়তো একদিন মুক্তির ব্যবস্থা করে দিবেন তিনি চলে গেছিলেন এখন তিনি সেখান থেকে আবার পালিয়ে আসছেন এসে এবার তিনি মদিনায় আসেন নাই খবর পেয়েছেন আবু বসির কোন জায়গায় গেছে সেখানে গিয়ে তার সঙ্গে জয়েন করেছেন এরপরে আরো কয়েকজন এরকম করে আর মধ্যে আসেন ওখানে গিয়ে জয়েন করেছে। করে তারা ছোটখাটো কোথায় যায় সিরিয়ার দিকে যায় আর যেই ট্রিপ আসে এইগুলাকে অ্যাটাক করে মাল তাল নিয়ে ওগুলাকে সাইজ করে দেয় ফিনিশ এখন তো মক্কা আলার জন্য মুসিবত হয়ে গেল এই মুসিবত থেকে বাঁচে কামনি এখন তারা দুই লাহা ফাঁকা এখন আত্মীয়তা তুমি আমাদের কোরআশ বাংশ লোক ওকে এখন আমাদের এই দুষ্ট তোমার লোকগুলো ওখানে গিয়ে তো আমাদেরকে এখন আরো নিরাপত্তাহীনতায় তুলে দিয়েছে ব্যবসা বাণিজ্য করতে যেতে না। তো তুমি এখন এক কাজ করো যে ইসলাম গ্রহণ করে মোদিনা চলে আসবে ফেরত দেওয়া হবে না চুক্তি যেন না যায় অনেক আসছে ফেলামাইশ যখন অনেকে দেখলো এই মুসিবত ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে এ রাস্তা নিরাপদ না রাখি না ছোট থেকে আসলো না আমাদের এখন যানমালের নিরাপত্তা সফরের ক্ষেত্রে থাকলোই না তোমার দরকার নাই ওদেরকে ওদিকে ভাগিয়ে দেওয়ার ধরে নিয়ে আসে দাও আমাদের একটু করিম যে তোমরা চলে আস হিজরত করে মদিনায় তোমাদের নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কোন অসুবিধা নাই তো চিঠি যখন পৌঁছে সেখানে আবু বাসির ওই সময় আল্লাহ তালার ওনার জান কবজের অবস্থা শুরু হয়ে গেছে ওনার মৃত্যু ওফাতে টাইম হয়ে গেল তিনি হাতে নিয়েছেন যে সময় ওই অবস্থাতে চিঠিটা হাতে নিয়ে পড়ছেন পড়াশোনা অবস্থাতে ওনার ইন্তেকাল হয়ে গেল আবু ওসির রাজিউল্লাহনা আবু জামদাল রাজিউল্লাহ আনুয়া সেখানে আর যে কয়জন মুসলমান বাকি ছিলেন তারা সহ জানাজা করে দাফন কাফন করে ফেললেন এরপরে ওনারা মদিনায় চলে আসলেন এবং এতে এই আশার কারণে আবু জনদাল এবার বুঝতে পারলেন ওনাকে যখন মদিনা থেকে ফেরত দেওয়া মদিনা থেকে নয় দেওয়া হচ্ছিল তিনি তখন কি বলেছিলেন এসব ওয়াহদা আবু জান দাল করো আর তোমার কষ্ট যা হবে এটার জন্য তুমি আল্লাহর কাছে বিশাল পুরস্কারের আশা করো আর নির্যাতনের শিকার হয়ে আটকে আছে তাদের জন্য আল্লাহ অচিরেই মুক্তির ব্যবস্থা করে দেবেন এরপরে এখন আলহামদুল্লা সন্দি করার পরে সন্ধি হওয়ার পরে যুদ্ধ তো যেহেতু এখন তিনি দাওয়াতে কাজ ছড়িয়ে দিবেন এখন হেকমা যে যুদ্ধ ছাড়া শান্তি যদি থাকে তাহলে ইসলামের কাজ করতে সুবিধা হবে এখন মনে করেন দুনিয়া ব্যাপী আসলে এই যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ লাগিয়ে রাখছে মুসলমানদের দেশের গোদের শান্তি নাই বিভিন্ন জায়গায় বিদ্রোহ যুদ্ধ এগুলো লেগে আছে। এটার উদ্দেশ্য ইসলামের দুশনদের যে এরকম করে ব্যস্ত করে রাখলে মুসলমানরা দিন ইমান দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গা ছড়ানোর সুযোগ পাবে না নিজেদের সমস্যায় ভুগতে থাকবে তাই না এই ইসলাম পৃথিবীতে আসলে শান্তি চায় না যুদ্ধ চায় শান্তি চায় কারণ শান্তির মাধ্যমেই ইসলামের দাওয়াত দেওয়া সহজ এই আল্লাহ তালা মক্কা বিজয়ের আগে শান্তির ব্যবস্থা করে দিলেন তো দুনিয়ার যারা অমুসলিম সম্প্রদায় তারা এটা বুঝে যে শান্তির মাধ্যমে মানুষ ইসলামকে অমুসলিমরাও জানার সুযোগ পাবে আর এই অশান্তি এবং বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ আর সন্ত্রাস এগুলা লাগাই দিলে ইসলামকে সন্ত্রাসী হিসাবে পেশ করতে সুবিধা হবে তাই ইসলামের দাওয়াতে কাদের ক্ষতি হবে এখন বুঝতে পেরেছেন এই সন্ত্রাসের পিছনে কি মুসলমানদের হাত না অমুসলিমদের হাত কোন সময় মুসলিমরা না বুঝে ওদের হাতের বলি হয়ে যায় শিকার হয়ে যায় মনে করে খুব ভালো কাজ করছি কিন্তু এর পিছনে মদবদাতা কারা তারা যেতে খোঁজ করার সুযোগ পায় না তাহলে এই হোদাই বিয়ের সন্ধি আল্লাহ এবং তার রাসুল সাল্লাম এই কাজটা করিয়ে আমাদেরকে এই লেসনটাই দিলেন যে তোমাদের জন্য দিন ইসলামের কল্যাণের জন্য দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি এরকম শান্তিপূর্ণ সহাবস্থান করা যায় তাহলে এর মধ্যেই ইসলামের পক্ষে ফায়দা বেশি হবে যাই হোক এখন নবী করিম সাল্লা সুযোগ পেয়ে গেলেন তিনি আল জাজির আল আরব উপদ্বীপের মধ্যে বিভিন্ন সময় সাহাবিদীকে পাঠিয়েছেন এখন তিনি এর বাইরেও পারস্য সম্রাট তারপরে আপনার রোমান সম্রাট এরপরে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে সম্রাটদের কাছে হচ্ছে পারস্য সম্রাট এর টাইটেল উপাধি আর হচ্ছে রোমান সম্রাটের উপাধি আর হচ্ছে আবিসিনিয়ার বা উপাধি। এছাড়াও আরো আশেপাশে আমির ওমারা ছিল আরব এলাকায় এবং অনারব এলাকায় যদিও তিনি পেরেছেন ওনার হায়াতে কুলিয়েছে তিনি বিভিন্ন জায়গায় চিঠি পত্র পাঠিয়ে দাওয়াত দিয়েছেন এখন চিঠি যে পাঠাবেন পরামর্শ করলেন সঙ্গে কাকে কোথায় পাঠাবেন কি তরিকা চিঠি পত্র লেখা হবে তো সাহাবিরা পরামর্শ দিলে আল্লাহ চিঠি লিখলে এইটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে যদি আপনার কোন সিল মোহর থাকে নবী করিম সালের সেমধ্যে কোন শিল মোহর নাই আর মদিনাতে এখন এইরকম কোনো ওনার আগে কোনো রাষ্ট্র শাসন ব্যবস্থা এগুলো তেমন একটা কিছু ছিল না তো তিনি বললেন যে তারা আপনার চিঠিকে জেনুইন মনে করবে যদি আপনার কোনো সিল দেওয়া থাকে তখন তিনি রসুল্লাহ আলী রূপার আংটি তৈরি করলেন এবং সেখানে ওনার পরিচয় হিসেবে আংতির ভিতরে লেখা ছিল মোহাম্মাদ রসুল্লাহ এই চিঠিটা শেষে সিল মেরে তিনি পাঠানোর চিন্তা করলেন বা পদক্ষেপ নিলেন এবং এই যে শিলটা তিনি বাড়িয়ে বানিয়েছিলেন এই শিলটা ওনার হাতে ব্যবহার করেছেন ওনার কাছে রেখেছেন তারপরে ওনার পরে খলিফা হয়েছিলেন ওসমান রাজি আনহু উনি ওনার কাছে ওনার কাছে রাখলেন তিনি পরে ওসমান হাতে থাকা অবস্থায় ছয় বছর একটা আর কি না কোন কোন কুয়া এত বড় আছে খুব যে এই মসজিদে যে হল আছে প্রায় এই হলের পরিমাণ হইতে পারে মুখের অবস্থা নিচে দিকে আবার চিকন করে হেঁজে সিঁড়ি নামাজায় কুয়ার মধ্যে পানি উঠানোর জন্য এরকম বড়ো বড়ো কুয়া থাকে বড় একটা কুয়া অনেক চেষ্টা করলেন তিন দিন পর্যন্ত এই কুয়া থেকে আংটিটা উঠাতে আর পারলেন না হারিয়ে গেল দিনের জন্য আচ্ছা তারপরে হলো নবী করিম সাল আলাই বিভিন্ন দেশের চিঠি পাঠানোর জন্য রাইট লোককে নিযুক্ত করলেন ওনার পক্ষ থেকে দূত হিসাবে চিঠি পৌঁছিয়ে দেবে প্রথমে তিনি নাজাসির কাছে পাঠালেন যেহেতু নাজাসি পাশেই লোহিত সাগরের এই পারে সৌদি আরব আরব দেশ হেজাজ ওই পাশে ইথিওপিয়া সেখানে তিনি পাঠালেন আমার উমাই আদম রিরাদুকে আহ সর্বপ্রথম সেখানে পাঠালেন চিঠি লিখে একটা লিখলেন দুটা চিঠি লিখলেন একটা লেখলেনের কন্যা ছিলেন উনি ওনার স্বামীর সেখানে ইন্তিকাল হয়ে যায় তখন তিনি বিধবা হয়ে যান এবং ইদ্যত পার হওয়ার পরে তিনি নবী করিম বললেন যে আমার পক্ষ থেকে আপনি তাকে আমার স্ত্রী হিসেবে আগদ করার কাজ সম্পন্ন করে দেন এবং ওনাকে নিরাপত্তার সহকারে মদিনায় পাঠানোর ব্যবস্থা করেন আর দ্বিতীয় এবং সেই চিঠিতে আরো লিখলেন যে ওখানে তার সঙ্গে যে সমস্ত আরো মুসলিমরা রয়ে গেছে হিজরত করে চলে গিয়েছিলেন সবাইকে একসঙ্গে মদিনায় পাঠিয়ে দেন আর দ্বিতীয় চিঠি ছিল ইয়াদু ইল ইসলাম ইসলাম কবুল করার জন্য আনহু দুইজনেই হিজত করে গিয়েছিলেন ইথিপিয়া গিয়েছিলেন ইথিপিয়া ওনার ইন্তিকাল হয়ে যায় রসুল্লাহ সাল্লা ইসলামের এই শেষ পর্যন্ত চিঠি পেয়ে নাজাসি ওনাকে বিয়ের ব্যবস্থা করে দিলেন এবং নাজাসী নিজের পক্ষ থেকে চার হাজার দিনার মোহনানা ঠিক করে দিলেন নিজে পে করলেন এবং ওনাকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করলেন আরেকজন সাহাবির সঙ্গে সুরাহ বিল হাসান আর সঙ্গে এবং তিনি ওনাকে সাজ গো যা ওনার দরকার সব কিছু দিয়ে মদিনায় পাঠালেন এরপরে তিনি ওনার চিঠি অনুযায়ী একশন নিলেন দ্বিতীয় চিঠি এই চিঠিটা লিখেছিলেন যে ইসলামের দাবাদিখেছেন সেটা ঐতিহাসিকরা সংরক্ষিত করেছেন সে চিঠি মধ্যে আদিম এর হাবাসা এই চিঠি হচ্ছে মোহাম্মদ জিনুল তার পক্ষ থেকে হাবাসা ইথিওপিয়ার যিনি বাদশাহ যার নাম আসহাম আসহামের কাছে লেখা যিনি ইথিওপিয়ার বাদশাহ তার কাছে আলা সালাম হুদা তার প্রতি সালাম যে হেদায়েত গ্রহণ করল জেনারেল কায়দা হলো অমুসলিমদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে আসসালাম আলা মান হুদা এই জাতীয় যে ব্যক্তি হেদায়তকে অনুসরণ করলো তার প্রতি সালাম এটাই হলো সুনাতা রাসুলি যে হেদায়তকে অনুসরণ করলো আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আর যে সাক্ষী দিল্লা আল্লাহ তালা তিনি এক তার কোন শরিক নাই তিনি একমাত্র মাবুদ তিনি সারা নেই আর তিনি তার কোন সঙ্গিনী নেই তিনি আবে সিনিয়র বাদশাহ অরিজিনাল খ্রিস্টান ছিলেন তারা তো মরিয়া আল্লাহ সাল্লাম সমর্কে কাহিনী ঈসা আল্লাহ সাল্লাম ওনার ছেলে কথা বার্তা আল্লাহর কোন আল্লাহর পক্ষ থেকে দেওয়া দাওয়াত অনুযায়ী আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আমি আল্লাহ রাসুল তুমি ইসলাম কবুল করো আল্লাহ তালা তোমাকে সালামতি দিবেন নিরাপত্তা দিবেন শান্তি দিবেন এই দাওয়াতেন শেষে একটা আয়াতেন কিতাবদেরকে ইহুদ্দিন লক্ষ্য করে আল্লাহ বলেছেন কিতাব পূর্ব জমানার অনুসারী কিতাবের অনুসারী গণ এমন একটি কথার দিকে আস যেটা আমাদের আর তোমাদের মধ্যে আমরা একমত হতে পারি সেটা কি আল্লাহ না আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব নাহ আর আমরা কখনই আল্লাহর সাথে কিছুই শরিক করব না আর হতে পারে না আর তোমরা যদি এই কথা বলতে রাজি না হও পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে সাক্ষী থাকো আমরা মুসলিম হয়ে আছি এই আয়াতার রেফারেন্স দিয়ে তিনি লিখে দিলেন আর শেষে কনক্লুড করলেন শেষ বাক্য চিঠির মধ্যে ইন তুমি যদি এটা মানতে অস্বীকার করো তাহলে তোমাকে অনুসরণ করে যে সমস্ত খ্রিস্টানরা এই দিন থেকে বঞ্চিত হয়ে থাকবে এই দিনে আসবে না তাদের সবার দায়িত্ব গুনার দায়িত্ব তোমাকে নিতে হবে পাঠিয়ে দিলেন রাখলেন সম্মান করে ওনা জালা আনসারি রিহি এবং নিজের সিংহাসন থেকে মাটিতে নেমে বসলেন এই চিঠি কে হাতে নিয়ে চিঠি সম্মান করতে গিয়ে নিজে সিংহাসন থেকে নেমে মাটিতে বসে গেলেন থুম্মা আসলামা অতপর ইসলাম কবুল করে ফেললেন ও শাহিদা শাহাদ হাক কালিমা সাহা পড়ে ফেললেন অতপর বললেনা আলাইহ যে আমি যদি এই রাজত্বের দায়িত্ব না থাকতো আমার এই সাম্রাজ্য পরিচালনা করার দায়িত্ব না থাকতো আর আমি চলে গেলে এখানে কোন একটা হয়ে যাবে বাদশা চলে গেছে সেই আমাদের দিন ছেড়ে দিয়েছে এখানে আরেক ধরনের সৃষ্টি হয়ে যাবে এটা যদি না হতো তাহলে আমি স্বয়ং চলে এসে নবী করিম সাল জুতা মোবারক বহন করে আমি ধন্য হওয়ার চেষ্টা করতাম কি কিসমত তার আল্লাহ তালা তাকে তোভিদি দিলেন অতপা জাসি নবী করিম কাছে দুইটা চামড়ার মোজা পাঠালেন খুব ফাইন আরবরা খুব পছন্দ করে চামড়ার মোজা দুই তারপরে এক জোড়া পাঠালেন না আলাইনে সাপটি সুন্দর জুতা পাঠালেন এরপরে লাঠির মত করে পাঠালেন যেগুলো আরো দেশ একটু হাতে করে হাঁটত লাঠির মতো এই হাতিয়া গুলো আর নবী করিমিভ করার পরে ওইগুলা রিসিভ করলেন নিজের জন্য এক লাঠি একটা রাখলেন আর একটা আলী রা দিলা দিলেন আর একটা অমর এবং খাতাব রা দিয়া গিফট দিলেন তো এই যে লাঠি ওনার জন্য যেটা রাখছিলেন এই লাঠিটাকে পরবর্তী পর্যায়ে বেলাল রাজি আল্লাহ আনু নবী করিম সালামের বডি গার্ড এর মতো করিম সালে ঈদের মাঠে আসতেন ওই সময় বেলা রাদিহ্ন খা দেমের মতো ওনার সামনে থাকতেন এরপরে মাঠের মধ্যে নামাজ তো লাঠি কেন লাগবে মাঠের মধ্যে ঈদের নামাজ পড়তেন ঈদের নামাজ রোজার ঈদের নাম ঈদুল ফিতর ঈদ উল আধহা তখন যেহেতু মসজিদে পড়তেন না মাঠে পড়তেন মাঠে পড়লে স্বামী যে গরু ছাগল কুকু টু করে যেতে পারে সেই জন্য এটা ছোতরা দিতেন লাঠিটা দিয়ে বেলালটা দিলে দিতেন ও আরেকটা গিফট দিয়েছিলেন নাজাসি তার সাথে সেটা হলো একটা সোনার রিং এবং সেখানে হাবসিউন আবি সুনিয়ার খুব নাম করা সুন্দর আরো কিছু সোনার মধ্যে প্রলেপ দিয়ে ওদের দামি স্টাইলের একটা আংটি পাঠালেন্লাম এই সুন্দর আংটি তো সোনার আংটি ওটা তো উনি পড়বেন না সেসঙ্গে তিনি কি করলেন ওনার নাতিন উমাম তো আবির আসনাতে সোনার আংটিটা তার নাতিনকে দিয়ে বললেন উমা মারা দিয়াকে তুমি এটা পড়বা আমার নাতিন তুমি এটা পড়বা গিফ দিয়ে দিলেন এদিকে কিছুদিন পরে নাজাসির নাম ছিল আসলে আসফামা রাদ আনহু ওনার নাম ছিল আসফামা নাজাসি কিন্তু ওনার নাম না নাজাসি হলো টাইটেল যেমন কায়সর কেসরা ফেরাউন এগুলা সব হলো টাইটেল সম্রাট এগুলো নাম নাইগুলো কিছুদিন পরে হিজড়ি নবম সনে রজব মাসে ওনার ইন্তেকাল হয়ে গেল তো ফিরা নাজাসি ফিরা জব হিজরা এবং এই ঘটনার পরে আসবে তোমরা আসো চলো আমরা এখন তোমাদের এই ভাই আসামার জন্য আমরা গায়েবান্না জানাজা পড়ব আল্লাহর কাছে তার জন্য জোয়া জন্য সাল্লাহ সাল্লাম আলহ সাল এই প্রথম একটি মাত্রই জীবনে আর কোন মুসলিম ছিল না আর কেউ তখন কোনো মুসলিমের যখন জানাজা হয় না তার জানাজা গায়েবানা জানাজা পড়া অবশ্যই উচিত মানে সাগরে জাহাজ ডুবে গেছে মারা গেছে প্যাসেঞ্জারগণ এদের তো সুযোগ হবে যদি লাশ পাওয়া না যায় তাহলে তাদের কেউ কেউ বলেছেন যেহেতু তিনি নাজাসীর জন্য পড়েছেন কাদের এটা জায়জ আছে আর অনেক ফোকা হয় কারণ বলেছেন না যার জানাজা হয়ে গেছে তারটা পড়া ঠিক নয় যেহেতু নাজাসি পড়া হয় নাই বিধায় তিনি পড়েছেন যাই হোক এরপরে আমরা আসি যে নবী করিম সাল আলি সাল্লাম ওনার জানাজা পড়লেন পড়ার আগে সাহাবিরা এখনো খবর পান নাই বা অনেকে জানতে পারেন নাই নাজি যে ইসলাম কবুল করেছে কেউ কেউ বললেন সে তো খ্রিস্টান দেশের বাদশাহ সে তো খ্রিস্টান তাটা পড়বেন কেনা তখন তিনি বলে যে না সল্ল আলাইহিত নামাজ পড় তিনি তো ইসলাম কবুল করেছেন এবং ওই সময়ে আল্লাহতালা কনফার্ম করার জন্য কোরআন আয়াত নাজিল করে দিলেন সেটা সুরা আলী একশো নিরানব্বই নম্বর আয়ালা বলেছেন হুম আজ হুম দিহী নিশ্চয়ের মধ্যে এমন কিছু লোকজন আছে যারা সত্যিকারভাবে আল্লাহর প্রতি আনে। এবং আপনার যা নাজিল হয়েছে তার প্রতি ইমান আনে আর এর আগে তাদের প্রতি যেটা নাজিল হয়েছিল সেটার প্রতিও ইমান আনে আর তারা আল্লাহকে ভয় করে তাদের মনটা আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে তারা আল্লা আয়াত দুনিয়ার মূল্য পাওয়ার উদ্দেশ্যে বেচা কিনা করেনা দুনিয়া বিচেলে যেন ব্যবহার করে না দুনিয়ার অল্প দুনিয়ার দামে বিক্রি করে দেয় না এদের পরিপূর্ণ পুরস্কার প্রতিদান আল্লাহ তালার কাছে সংরক্ষিত আছে নিশ্চয়ই আল্লাহতালা দ্রুত গতিতে হিসাব নিতে সক্ষম। হয়ে গেলে সক্ষমাজ উনি যে ইসলাম কবুল করেছেন এটা আল্লাহ তাল্লাহ ভ্যারিফাই করছেন এবং আয়ালা বলেন যে আমাদের কাছে খবর এসেছিল বরাবর করতে নূর দেখা যেত কবর উপরে নূরের খেলা চলছিল তো এতে বোঝা যায় যে আল্লাহ তালা ওনাকে কিভাবে কবুল করেছেন ওনার ইন্তেকার আসহামা ইন্তেকালের পরে তার ছেলে আরেক নাজি হলো এবং সে বসলো এবং নবী করিম সালাম তার কাছে ইসলাম কি হয়েছে সেটা পরবর্তী পর্যায়ে আর জানা যায়নি কিন্তু তার পিতা যিনি আসহামা ছিলেন তিনি ইসলাম কবর করেছেন সেটা কনফার্ম হয়ে গেল এইগুলো নাজাসির ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে তিনি আরেকটি চিঠি পাঠালেন এবারে রোমান বাদশাহ কাছে পাঠালেন কোন জায়গায় আসে তিনি দেহিয়া কালবি কে সরাসরি ওই সাহাবিকে ওনার চিঠি নিয়ে পাঠান নাই বরঞ্চ বলছেন যে তুমি বসরা একটি শহর আছে সিরিয়া ওখানকার যে লোকাল আমির আছে সে ছিল হেরাকালের আন্ডারে তার কাছে চিঠি পাঠালেন যে তুমি এই চিঠিটা পাঠিয়ে দাও কোন মালিক গাসান এর বাদশা ছিলেন তিনি এর কাছে হেরাকাল মানে হেরাক্লিয়াস যেটাকে বলা হয় সেই কনস নে রোমান বাদশাহ আর ওই সময় রোমান যে চিঠি তখন যায় ওই সময় আসলে হেরা হেরাক্লিয়াস আসছিলেন ফিলিস্তিনে কাস্তান্তানিয়া কনস্টান্টিনেপাল সেটা বর্তমান ইস্তাম্বুল বাদশাহ রাজধানী ছিল কোথায় ইস্তাম্বুলে কিন্তু তিনি ইস্তাম্বুল থেকে এসেছেন ফিলিস্তিনে কেন ওনার সঙ্গে যুদ্ধ হয় পারস্য সম্রাটের সেরা রোমের মধ্যে আছে সুরা রোম একটা আসলে কোরআন রোমানদের কথা আলোচনা আছে এই যে সুরার নাম হচ্ছে সুরা আর রোম সেখানে ওনার আবির্ভাবের শুরুতে একটা যুদ্ধ হয় যুদ্ধে রোমান বাদশাহ পরাজিত হয়ে যায় পারস্য বাদশাহ বিজয় লাভ করে তখন মক্কার করায়শা খুব খুশি হয়েছে যে পারস্য লোকেরা সেরে করে আর মক্কার লোকেরাও সেরেক করে তারা নিজেদেরকে ওই ধর্মের কাছাকাছি মনে করত আর রোমান বাদ ওখানে তারা তখনও কিসি খিসি লোকেরা তাহিদ ফলো করে ঈশা আল ইসলামের ধর্ম তারা বলে যে খুব খুশির খবর আমরা আমাদের বিজয় হয়েছে যেহেতু তারা আমাদের শেরেকের দিনে আমাদের মিল আছে তো এই খবর শুনে তখন মুসলমান একটু মন খারাপ হয়েছিল তো আল্লাহ তালা সুরা রোম নাজুল করেন গলিবাতে রুহুম রুম এখন পরাজিত হয়েছে কিন্তু অচিরেই আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করবেন তারপরে আবার যে দ্বিতীয় পারস্য সম্রাটের উপরে বিজয় লাভ করে রোমান সম্রাট আর বিজয় লাভ করার পরে তিনি মানাত করেছিলেন আল্লাহ তালার কাছে যদ্দুর আল্লাহকে মানছেন তদ্দুর কি যে আমি যদি আমার বাহিনী যদি পারস্যদের উপরে ইরানিদের উপরে বিজয় লাভ করে যারা অগ্নি পূজক তাহলে আমি আল্লাহর কাছে শকর আদায় করার জন্য খালি পায়ে কনস্টেন্টিনেপল ইস্তাম্বুল থেকে হেঁটে আমি যাবো সেখানে গিয়ে আল্লাহ করে আল্লাহ করে আসবো তো এই জার্নিতে তিনি বাইতুল মাকদাস গিয়েছেন এরপরে ওখানে তিনি আছেন ওখানে থাকা অবস্থায় ওই নবী করিম চিঠি ওনার কাছে গাসান যে বাদশাহ আছে তার মাধ্যমে এটা পৌঁছে তার সমস্ত বড় বড় যারা তার খ্রিস্ট ধর্মের যাজক গুলো আছে তাদের ফাদার যেগুলো আছে এগুলো সহকারে এবং আরো তার মন্ত্রী মিনিস্টার যারা ভিআইপি কি লোকজন সবাইকে নিয়ে সঙ্গে দলে বলে ফিল সফরে গিয়েছিলেন তো ওইখানে থাকা অবস্থায় আসবাহ একদিন তার সকালবেলা উঠল তার চেহারা খুব বিমর্ষ মলিন এবং খুব চিন্তাযুক্ত মনে হয়ে গেল সকাল আপনার চেহারা দেখি মনে হয় যে অশুভ কিছু ঘটছে বা আপনার চেহারায় খুব অশান্তি টেনশন দুশ্চিন্তা কাজ করছে মনে হয় কি ব্যাপার আর সে আবার কিছু গণকের মতো কানেকশন করা তো তারা বললো যে কি আপনার ঘটনা কি তো সে আসলে বলল যে গত আমি তারা গুলো দিকে দেখে কিছু গণনাটনা করলাম আমার এগুলো কিছু নলেজ আছে তা আমি দেখতে পেলাম যে যারা খতনা করায় মুসলমানি এই জাতীয় লোকজন আমাদের সাম্রাজ্য দখল করে ফেলছে এটা হইতে পারে স্বপ্ন হইতে পারে বাস্তবে যেটাই হোক আল্লাহ তাকে দেখিয়েছে এগুলা কিছু সে এখন আন্দাজ অনুমান করলো যে খতনাকারী লোকজন তার সাম্রাজ্য দখল করে ফেলছে তো তোমরা আমার খবর দাও কারা কারা খতনা করে কোন দেশের লোকেরা করে বাইর করো তখন বলা হলো যে আমাদের সমাজে আশেপাশে ইহুদিরা সাথে কেউ খতনা করে না তো তারা পরামর্শ দিল একটা কাজ করেন আমার আপনার রাজ্যের যেখানে যেখানে ইহুদিরা আছে সব উলারে কতল করে ফেলুক তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না ফাইয়ুলো মানসি হিমিনালীদ এই পরামর্শ করা অবস্থায় তারা আলাপ আলোচনা করছে এই সময়ে নবী করিম সালামের চিঠি তার কাছে মাধ্যমে না ওখানে চিঠি যেটা আসলো এবং খবর এসে গেল যে মক্কাতে এক নবীর আবির্ভাব ঘটেছে সে তার দাওয়ার চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে এবং তার সংখ্যা দিন দিন বাড়ছে মক্কা উপর তাদের বিজয় হয়েছে ইব্রাহিম আল্লাহ সালামের সময় থেকে সেরে করলেও কি করে খতনার কাজ চালু আছে। রিপোর্ট দিলে যে তারা তো খতনাকারী লোকজন তারপরে তিনি বললেন আহ এটার খবরই আমি পেয়েছি আমাকে দেখানো হয়েছে খতনাকারীরা এরা দখল করবে তারপরে বললো যে এখন এক কাজ করো আহ চিঠি যখন পৌঁছে গেল তার কাছে সে তখনও ওই এলাকায় আছে বলল যে এখন দেখো তো আমাদের এদিকে সিরিয়া ফিলিস্তিন এলাকায় আরবদের এই নবীর আশেপাশে বা পরিচিত কোনো লোক আসছে কিনা তার ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি তার রেগুলার আসা যাওয়া করে বাণিজ্য প্রতিনিধি তখন তারা খোঁজ খবর পেল আবু সুফিয়ান ওই সময় তার বাণিজ্য কাফিলা নিয়ে সেখানে আসে তাকে ধরে নিয়ে আসা হলো তার সঙ্গে যারা আছে সবাইকে ধরে নিয়ে আসা হলো সবাইকে বাচ্চার সামনে দাঁড় করানো হলো বলা হলো আহ সে তার সিংহাসনে বসে আছে মাথার মধ্যে তাজ মুকুট পরানো আছে এরপরে সে তো আরবি বলে না সে তার সিরিয়ানিক ভাষায় কথা বলে আর আবু সেবান তার সঙ্গে ঘনিষ্ঠতা আছে আত্মীয়তা হোক কোনো কারণে হোক এইরকম তাকে ভালো করে চিনতে পারে এরকম লোককে তাদের মধ্যে তখন আবু বলল যে আমি সবচেয়ে তার কোন দিক থেকে আমি সে তো আমার চাচা ভাই আমার আপনার আর পরে বলেছেন যে আমি ছাড়া আব্দু মানাফ যেটা আমাদের একই গোষ্ঠীর আর কেউ ছিল না আমাকেই আমার দাবি সত্য ছিল তো হেরাকাল আমাকে বলল তখন তাহলে তুমি আমার কাছে আসো আবু সহবানকে হেরাকাল ডাকলো এসে বললো যে সমস্ত তার বাকিগুলোকে বললো আবু সুফিয়ানের পেছনে থাক আমি তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করব সে সত্যি জবাব দিলে তোমরা বলবো ঠিক যদি দেয় তোমরা কিন্তু উল্টা বলেছে তো আবু সুবিআন জানে সেই মিথ্যা বললেও এরা কেউ ধরাই দিবে না কারণ কি সবাই তো কাফের মশরে এই নবীর হক কথা যদি চলে আসে তাহলে তো মুশকিল তা আবু সুবি তখন তো ইসলাম কবুল করেন বলেন যে আমি একটা সুযোগ ছিল যে অনেক মিথ্যা কথা বলে মোহাম্মদের এখানে মিথ্যা নবী প্রমাণ করে ছাই দেব এরকম সুযোগ ছিল কিন্তু আমি একজন লিডার আমার লোকজনের কাছে আমি মিথ্যাবাদ হিসাবে পরিচয় হয়ে যাক এটা আমি কিছুতে নিজের জন্য পছন্দ করি নাই আবু সুফিয়ান কাফের মোশরেক মিথ্যা কথা বলতে চাই নাই এই লিডার কারণ। কারণে আর বর্তমান আমার মুসলিম উম্মার লিডাররা কি করে মিথ্যা কথা এত সুন্দর করে বলতে পারে যে সত্য করবে তাদের কাছে তো আবু সুফার এই প্রিন্সিপাল ছিল যে তার একটা ছিল ব্যক্তিত্ব ছিল প্রাশোনালই ছিল এই রকম মিথ্যা কথা বলতে পারতো না এখন প্রাশন শুরু হয়েছে যে তোমাদের এই লোকটা বংশ কেরকম বলতো দেখি মোহাম্মদ ও তার বংশ খুব উঁচু বংশের লোক কোরাইজ বংশের সবচেয়ে উঁচু গোত্রের সে তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো তোমাদের মধ্যে এইরকম দাবি আর কেউ করেছে নবতের দাবি কেউ করেছিল না আর কেউ করে নাই তার বাপা তা কি কোন ক্ষমতা এরকম কিছু ছিল কেনা তার বাবদাদের এরকম কোন বড় পজিশনে বড় ধরনের কোন রাজাবাসা ছিল না তো এখন তাকে যে অনুসরণ করে এর তে না নাহ আশাসম সম্মানিত লোকেরা বেশি তাকে নাম করা লোকেরা বেশি অনুসরণ করে না একটু লোকেরা গরিবেরা নাম্বারের দিক থেকে একটু গরিব মিসকিন রাই তাকে বেশি অনুসরণ করছে দিন দিন তার মানুষের অনুসারী কমে না বাড়ে দিন দিন বাড়ে সত্যি না বলে উপায় নাই। তারপরে বললো তার দিনে ঢুকার পরে এই দিন পছন্দ হয় না বিরক্ত হয়ে এই দিন ছেড়ে আবার মোরতাদ হয়ে দিন ছেড়ে দিয়েছে এইরকম কিছু ঘটে কনা এরকম কিছু ঘটে না তোমরা কি তাকে মিথ্যা বলে কোন তাহিম কে সে কখনো মিথ্যা বলে তোমাদের কোনো দিন ধরা পড়েছে বা তোমরা ধারণা করতে পারো ক না কোনোদিন মিথ্যা কথা বলেনি সে কোনো ধরণের বিশ্বাসঘাতকতা করেছে আত্মসাত করেছে কিছু না এগুলো কিছু করেনি এরপরে বলে যে যখন বলল যে সে কোনো কিছুর বিশ্বাসঘাতকতা করেনি বিশ্বাস ভঙ্গ করেনি ওইটা বলে আবু লা না বলে আরেকটি কথা করলো বলে যে আনা ওনাহানিহা যে এখন তো সে তো কোন সময় চুক্তি বা কি বলে বিশ্বাস ভঙ্গের কাজ করেনি বিশ্বাসঘাতকতা করেনি তবে আমরা একটা চুক্তি করেছি এখনো না আগামীতে সে কি করবে একটা বাক্যে অ্যাড করে পরে আবু সুফিয়ান পরে বলে আর কি তার ব্যাপারে আমি একটু নেগেটিভ কিচ্ছু বলার সুযোগ পাইলাম না খালি এই বাক্যটা অ্যাড করে একটুখানি সুযোগ নেওয়ার চেষ্টা করলাম যে আগামীতে কি করবে জানি না এবার আবু সুফিয়ান বললে তাকে প্রশ্ন করলেন তোমরা কি তাদের তার সঙ্গে যুদ্ধ করেছো লড়াই হয়েছে তোমাদের মধ্যে হ্যাঁ লড়াই হয়েছে একাধিক লড়াই হয়েছে কারা বিজয় লাভ করলো বাইনা মধ্যে লাভ করি কোনবার সে বিজয় লাভ করে তারপরে আবশ্য হেরাকালো করছে ম্যাঁ তাই এবার বলো দেখি তার মিশন কি কি বলে তোমাদেরকে করতে কি দাওয়া দেয় এবার সে বলছে আমাদেরকে হুকুম করে আন্না আবুদাল এক আল্লাহ করতে কোন করা যাবে না। আর হবে কোনদাতা এত ইবাদত করছে এগুলো কিছু করা যাবে না কোন মূর্তির আর নামাজ পড়তে বলে সত্য কথা বলতে বলে তারপর নিজেদেরকে সত্য হেফাজত করতে বলে আত্মীয় স্বজন সম্পর্ক রক্ষা করতে বলে কোনো মিছা কথা বলে না সব পজিটিভ কথাই বলতে হচ্ছে কারণ মিথ্যা কথা তো বলবে না তেহেরা কল তরজমানকে বলে এখন এই ট্রান্সলেটর তাকে এখন বলো যে আমি তোমাকে জিজ্ঞেস করলাম কোন বংশের তোমরা বললে উঁচু বংশের নামি বা বংশের নবীরা সাধারণত উঁচু বংশেরই হয়ে থাকেন দুই নম্বরে তার আগে এই নবতের দাবি আর কেউ করেছিল বলা কেউ করেনি তাহলে বোঝা গেল যদি এরকম হয়তো সে দুই নম্বর নবী হতে আগে কিছু লোকের দাবি করছে একটা সুযোগ আছে আমিও দাবি করি সেখান থেকে শিখছে এটাও তো তোমাদের সমাজে কেউ দাবি করার করেছিল কিনা রাজত্ব হারিয়ে গেছে রাজত্ব পুনরুদ্ধারের দাবি করে না। সেটা বলে না কেউ রাজা বাচ্চা ছিল না এটার প্রমাণ করে রাজত্ব ক্ষমতা দখল কোন তার উদ্দেশ্য নয় এরপরে তাকে কি কখনো মিথ্যাবাদী হিসাবে পেয়েছিলে তোমরা কথা বলেনি তো নবীরা যদি তাহলে বোঝা গেল আরেকটি লক্ষণ এর জিজ্ঞেস করেছিলাম সমাজে বড় লোকেরা তাকে অনুসরণ করে না সাধারণ লোকরা অনুসরণ করে তো তুমি বললে সাধারণ লোকরা অনুসরণ করে নবীদের নাম্বার যারা অনুসারী সাধারণ লোকেরাই বেশি হয় বড় বড় লোকেরা সব নবীদের করেছে বেশি করলাম তার নাম্বার কি বাড়ে না কমে বললা যে এতে আল্লাহ তালা আখিরি নবী হিসাবে তাকে এই সুযোগ দিবেন সেই এই লোক এরপরে জিজ্ঞেস করেছিলাম যে কেউ তার দিনে ঢুকে কি আর দিন কিন্তু দিন পছন্দ হয়নি বিরক্ত হয়ে বের হয়ে গেছে বললা না তাহলে বোঝা গেলো আসল ইমানের সন্ধানই পায় লোকারা তার কাছে যেটা অন্তরে ঢুকে যায় অন্তর দিয়ে তারা গ্রহণ করে যার ফলে এই দিন কখনো তারা ছড়ে না বললাম যে কখনো কি সে বিশ্বাসঘাতকতার কাজ করেছে বলে না তাহলে নবীরা কখনোই বিশ্বাসঘাতকতার কাজ করে না যে বললাম যে নবীরা কি কখনো যুদ্ধ করেছে যুদ্ধ হয়েছে বলা যুদ্ধ হয়েছে কে বিজয় লাভ করেছে বললাম যে কোনো কোনো সময় আমরা কোনো কোনো সে নবীরাও কোনো সময় বিজয় লাভ করেন কোন কোন সময় আল্লাহ তালা তাদেরকেও পরীক্ষা করেন জিজ্ঞেস করলাম হুকুম করে কোন কাজ করতে বলে তা দ কি কথা বলে বোঝা থেকে নিষেধ করে নামাজের কথা বলে সত্যবাদিতা সতিত্ব বাজায় রাখা ইত্যাদি কথাগুলো বলে এই কথাগুলো নবীত্তির কথার মতই হয়েছে তুমি যা বললা এতক্ষণ আমাকে যে সমস্ত তার প্রশ্নের জবাব দিলা এতে বোঝা গেল সেই যদি এইগুলো ঠিকমতো করে থাকে তাহলে আমার দুই পা এখন যেখানে আছে এই জায়গাও তার দখলে চলে যাবে আমি যতটুকুন খ্রিস্ট ধর্ম লেখাপড়া করেছি আমার হিসাব মতে তার আসার সময় হয়ে গেছে আমার মনে হচ্ছিল সে দুনিয়াতে আসছে কিন্তু কোথায় আসছে সেটা খুঁজে পাচ্ছিলাম না তোমাদের মধ্যে আসবে এটা আমি চিন্তা করতে পারি পারিনি আমার যদি সুযোগ হতো তাহলে আমি যেকোনো মূল্যে দরে তার কাছে গিয়ে তাকে দেখা করতাম তার পা দুটো ধুয়ে খেদমত করতাম সে আমার এই পা যেখানে আছে এই জায়গাও সে দখল করে ফেলবে একদিন তার দখলে চলে যাবে অতপর এই তিনি বললেন যে এবার চিঠি পড়ে শোনাও আমাকে এতক্ষণ কনফার্ম হয়ে চিঠি পড়ে শোনালো এবার নবী করিম সাল্লাহ চিঠি তাকে আরবিতে তো মোতার্জি মেসে আরবি পড়ে তর্জমা করে শোনাচ্ছে বিসমাহ রহমানের পক্ষ থেকে রোমের বাদশাহ কাছে কাছে হিরাকলিয়াসের কাছে সালাম আলামান হুদা জেহেদায় ফলো করলো তার প্রতি সালাম হাম্মাদ আয়াতুল ইসলাম আমি তোমাকে ইসলামের দাবাদ দিচ্ছি আসলাম তাসলাম। তুমি ইসাম গ্রহণ করলে আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করবেন আর তুমি যদি এই কাজ না দিকে চলে যাও এর বিপরীত কাজ করো তাহলে কি হবে সাধারণ মানুষগুলোর যত গুণা আছে যারা তোমাকে অনুসরণ করে এই দিনে এ দিন থেকে বিমুখ হয়ে যাবে সবার গুণার শাস্তি তোমার লেখা হয়ে যাবে তিনি যখন এই চিঠি পড়া হয়ে গেল আরবিতে তাকে বাংলা তার ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে দিল তখন হিরাকিয়াসের ভিতরে তার বডি চেকিং করা শুরু করে দিল এবং সে বুঝল হয়ে গেল। সে কিছু কথাবার্তা বলে আহ পরবর্তী পর্যায়ে নিজে তো এই ইসলাম কবুল করার পরে কাহিনী বলেন বলে যে এরপরে অনেক কথাবার্তা হলো বেশ উচ্চ সরে কথা তার যারা সভাসদ ছিল মন্ত্রী মিনিস্টার ছিল তারা বহু রকমের কথা বাতা শুরু করে দিল যে বাদশাহ কি করে মানে তার সঙ্গে কিন্তু আমি ওখান থেকে ফেরত আসলাম একটা দুশ্চিন্তা নিয়া লাকাত আমেরা আমরু এবনে আবি কাপ যে আমাদের এই মোহাম্মদকে যেখানে আমরা দুধ পালন করতে দিয়েছিলাম ছাগল চড়ানোর কাছে তার দুধ বাবা ছিল এই ছেলে তো দেখা যাচ্ছে ভিতরে ভিতরে একটু ঢুকছে শাস পর্যন্ত আল্লাহ আমার দিল্লির ভিতরে ইসলাম ঢুকাই দিল মক্কাবিজের পরে ঘটনা আর কি এরপরে এখন ওখান থেকে ফিলিস্তিন থেকে তার পুরো আন্ডারে আসে হেমস তখন একটা বড় শহর ছিল এখানে তার প্রাসাদ সেখানে সে সমস্ত লোকদেরকে দিল এবং সেখান থেকে সে আরো তার রোমিয়া এলাকার একটা লোকাল গভর্নর ছিল তাকে পাঠালো নবী করিম সাল্লামের ব্যাপারে আরো খোঁজ খবর নিয়ে সেখান থেকে তাকে মদিনায় ওনাকে ভালো করে দেখে খোঁজ খবর নিয়ে আসার জন্য তো খোঁজ খবর নিয়ে সেও চিঠি লিখে দিল যে আমি এই এই জিনিস দেখেছি যেটা দেখা যায় আবু সুফিয়ানের সঙ্গে আর তাদের কিতাব নজিদ এলাকায় সবগুলো মিলে যাচ্ছে তখন সে কনফার্ম হয়ে গেল হক নবী এখন তো হক নবী হলে তো ইমা আনতে হবে সে এই চিন্তা করে তার প্যালেস এর মধ্যে দাওয়াত দিল বড় বড় যারা এখানে লিডার গুলো আছে এবং বিভিন্ন রকমের যারা যাজক গুলো আছে ধর্মীয় যাজক বিভিন্ন গির্জার মধ্যে যারা প্রধান প্রধান তাদের পুরোহিতরা আছে সবাইকে দাওয়া দিয়ে আসলো এসে তিনি কি করলেন বড় একটা হল রুমে ঢুকালেন আর বাইরের ভিতর থেকে বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করে দিলেন দিয়ে বললেন আমি এক জরুরি বিষয় তোমাদের কাছে খবর দা অর্জন আজকে এখানে ডেকেছি এই চিঠি পড়ে শুনালেন এবং বললেন যে তোমরা যদি চাও কল্যাণ পেতে চাও দুনিয়া আখেরাতে তাহলে এই নবীর অনুসরণ করা ছাড়া কি তোমাদের কোন গতি আছে এই নবীর কথাই তো ইসা আলোচনা বলে দিয়েছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাহাসু আবু আ তারা মানে বন্য গাধার মত হইট শুরু করে দিলো কি বলে এই কথা সমস্ত দরদার দিকে দৌড় দিল এখানে কারণ তারা কিছুতেই এই নবীকে স্বীকার করবে না দরদার ওখানে গিয়ে দেখলো দরদা বন্ধ বাইর হওয়ার কোন তরিকা আর যখন দেখলো হিরাক্লিয়াস বাদশাহ যে এরা আমার এই দাওয়াত কবুল করবেনা আমার কথাও না আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে রাজত্ব হারাবো সব হারাবো জানো এদের হাতে আমার তখন তার ভিতরে ভয় এসে গেল তখন সে খবর দিল এদেরকে ডাক সবাই নিয়ে আস তার পুলিশ বাহিনীকে বলল আবার বসতে বলল বসে এখন সে কথা সুর দিয়ে ফেললো আল্লাহ তাকে হেদায়তের আলো দিয়েছিলেন সেটাকে নিভিয়ে দিল সে বলে এখন তাদেরকে ইন্নি কুলতুমা কালাতি আনি আমি এতক্ষণ এই কথা কেন বলছি জানো আখতাবের বিহা সিদ্ধ তোমাদের পরীক্ষা করে দেখলাম তোমাদের আপন ধর্মের প্রতি কোদুর মজবুতি আছে যেটা দেখছি তোমাদের মধ্যে আমি খুব খুশি হয়ে গেছি চমৎকার এইটাই তো চাইছিলাম সবাই তাকে শ্রদ্ধা করলো আর বাদশাহিন্দাবাদ খুশি হয়ে গেল সবাই ও তাই তো অতঃপর কিন্তু এখান দিয়ে ভিতরে ভিতরে সে জানে তিনি তো হক নবী তার উপায় কি হবে সে দেখে একাল ভী যিনি চিঠি দূত নিয়ে যিনি চিঠি নিয়ে আসছিলেন ওনাকে খুব সম্মান করলেন তাকে তিনি তাজিম করলেন যথেষ্ট আর বললেন যে রসুল উল্লা সঙ্গে বলো মোহাম্মদ বলে রসুল্লাহকে বলিও তিনি মুসলিমুন আমি মুসলিম হয়ে গেছি আমি প্রকাশ করতে পারতেছি মুসলিম হয়ে গেছি তাকে বললেন আল্লা বলো তারা আমি আবার চিঠি লিখে দিল ছোট্ট করে নবী করিম সালের কাছে ইন্নি মুসলিম আমি মুসলিম ও বাহ ইহি বিদ্যান কিছু পয়সা করিয়ে দিয়ে দিল স্বর্ণ পাঠাই দিল রাহমের কাছে আর মানে বললো যে আমি এই ভয়ের কারণে আসি পারলাম না ঠিক মতো তা আমি ভিতরে ভিতরে মুসলিম আসি এভাবে করে পাঠিয়ে দিল নবী করিম সালাম যখন তার চিঠি পড়লেন বললেন মুসলিম সে আমাকে খুশি করতে চাইছে আসলে সে মুসলিম হয় নাই তো মনে মানে ভয় আসে কোন বিপদ নাজিল হয় কিন্তু আসলে সে অন্তর থেকে জেনুইনলি মুসলিম হতে পারেনি মনে করলো আহু আল আহ্নসানিয়া আসলে সেই বাপদাতা দিনের উপরেই আছে খ্রিস্ট ধর্মের স্বর্ণ মুদ্রা বন্টন করে শেষ পর্যন্ত আর আট বছর সেই ছিল তারপরে আট বছর পরে আল্লাহ এই খ্রিস্ট সম্রাটকে পরাজিত করে তার আজকে মত পরে তিন নম্বর চিঠি রয়ে গেছে পারস্য সম্রাটের কাছে সেটা আমরা আগামী সপ্তাহে শুনি ঠিক আছে না